আইসার হতে বর্ণিত যে নবী সাল্লাহ সাল্লামের স্ত্রীগণ রাতের বেলায় প্রকৃতির ডাকে সারা দিতে খোলা ময়দানে যেতেন আর উমর আদাল নবী সাল্লা আলি সাল্লামকে বলতেন আপনার স্ত্রীগণকে পর্দায় রাখুন কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম তা করেননি এক রাতে ঈশার সময় নবী সাল্লাহ আলামের স্ত্রী সৌদাহ বিন্দু জামা রদাহ তালাহা প্রাকৃতিক প্রয়োজনে বের হন তিনি ছিলেন দীর্ঘাঙ্গি উমর আদাল তাকে ডেকে বললেন হে সাউদা আমি কিন্তু তোমাকে চিনে ফেলেছি যেন পর্দার হুকুম অবতীর্ণ হয় সেই সেই তিনি একথা বলেছিলেন অতপর তালা পর্দার হুকুম অবতীর্ণ করেন